السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين و بعد شمعاني داشتك بندو اپنا دير شبه چزاني عسكر علسنا شروع کرسي داشتك بندو عمره علسنا قرسلام امام ابو جفر طحب رحمت الله علیه روشي تو بایان اعتقاد اهل السن والجماع اهل السن والجماع تر عقیدر برنونا ایک رانتو تر ایک دوان ইয়াম আখের সম্পর্কে আলোচনা করছিলেন বিশেষ দিবস অর্থাৎ মৃত্যুর পরের কি ঘটনা ঘটবে সে বিষয়গুলি আলোচনা করছিলেন সেখানে তিনি বলেছিলেন আজাবুল ইমান আমরা আজাবুল কাবর কবর আজাব হবে যে এর উপযুক্ত ইমান রাখি ওয়া সু আল কেনা কিরফি কাবর ইয়ান রবহি ওয়ান দিন ওয়ানি বিমাতা অর্থাৎ বিলাহার রসুল ইহালাম সেখানে তিনি বলেছেন যে আমরা অনুর ভাবে আরো ইমান রাখি মনকার নাকি প্রশ্নে যে কবর এ প্রশ্ন করা হবে রব সম্পর্কে দিন সম্পর্কে এবং নবী সম্পর্কে অংশে আলোচনা আমরা বিস্তারিত করেছি আমরা আলোচনা করেছিলাম প্রথম অংশ নিয়ে অর্থাৎ কভারের আজাব নিয়ে কভার আজাবের বিষয়টি আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে বিভিন্ন কারণে কবরে আজাব হয়ে থাকে বিভিন্ন কারণে কবর আজাব হয়ে থাকে মধ্যে আমরা গত পর্বে দুটি বিষয় আলোচনা করেছি এক নম্বর হচ্ছে যে মুজমাল মৌলিকভাবে যে সমস্ত কারণে কবর আজাব হয়ে থাকে মৌলিকভাবে যে সমস্ত কারণে কবর আজাব হয়ে থাকে তা কাফেরদের কবর আজাব হবেই এবং সেটার কারণ অনেক তে বড় কারণ হচ্ছে যে আল্লাহ সম্পর্কে না জানা এবং আল্লাহর উপর ইমান না রাখা তাও হিদ না জানা তাওহিদ বিপরীত কাজ করা এগুলি হচ্ছে মূল বড় কারণ এর বাইরে ইমানদার কা ইমানদারদের ইমানদারদের উপরে কোনো কোনো আজাব হয় এটা কাফেরদেরও হয় সেটা হচ্ছে যে তাদের বিভিন্ন আল্লা নির্দেশকে কে প্রতিপালন না করা আল্লাহ তাল হুকুম না মানা আল্লাহ তালা যে কাজটি করতে বলেছেন তা না করা ওয়াজিবালন না করা প্রতিপালন না করা এটা ইমানদার কাফের উভের উপরে কারণে শাস্তি হবে কোরআন করিম আল্লাহ তালা কাফেরদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আল্লাহাল তাদের হাস দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে আহ কলমা সালা কাকুফি সাকার তোমাদেরকে সাকারে কে প্রবেশ করালো অর্থাৎ কোন জিনিসে তোমাদেরকে সাকার নামক জাহার কেন ঢুকালো قالوا لم لكم من المصليين ترى বলবে যে আমরা তো সালাত আদায় করেছিলাম না ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন মিসকীন খাওয়াতাম না ওয়া কুননা ناخذু মা আল খায়িদিন আমর বারণ আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে বেড়াতাম বাজে কথা বলতাম অনাহুত জায়গায় আমরা হস্তকেপ করতাম hatta atana hatta adan yaqin amash shoi inta amaderke ei bittu eshe geche amra kintu er upor chhilam ortat kafir der jonno ইমানদার কখনো কখনো এর বাইরে কুহুরের কারণ নয় বরং তাদের দুইটি কারণ ব্যক্তি আল্লাহ তালার নির্দেশনা না মানা হচ্ছে আল্লাহ তালা নিষেধকৃত বস্তু করা আল্লাহ অনেক কিছু থেকে নিষেধ করেছেন সেগুলি যদি কেউ প্রতিপালন করে সে জন্য তার শাস্তি হবে তো এই হচ্ছে মৌলিক কারণ এর বাইরে রসুল্লাহম হাদিসে আমরা দেখতে পাই যে মৌলিকভাবে মৌলিকভাবে বাইরে বিস্তারিত অনেক কিছুতে করসন্নায় আসে করুস এসেছে কোরআনের কারিমও দেখতে পাই রসুল হাদিসও দেখতে পাই যে সমস্ত কারণে বিস্তারিত বর্ণনা আমরা দেখতে পাই যে কারণে শাস্তি হবে তোর একটি হচ্ছে কুফুর এবং শিরিক এবং নিফাক এ তিনটি কারণ অর্থাৎ এক নম্বর কারণ হচ্ছে কুফুরী করা আল্লাহ কুহুরীকর ইমান না আনা এটা শাস্তির একটি কারণ এটা শাস্তি একটি কারণ আল্লাহ তালা কোরআনের কারিমও বলেছেন এই জন্য সম্পর্কে বলেছেন তারা তাদেরকে আল্লাহানের জাহান্নামের শাস্তি দিবেন উল্লা কাহু সারুল বারিয়া এরা সৃষ্টিকূর মধ্যে সবচেয়ে খারাপ লোক হচ্ছে শুধু আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এরা আল্লাহ তালা করছেন একটি কারণ যারা আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলে দিচ্ছেন কোরআন কারিমে যে শিরিক করবে আল্লাহাল তার জন্য জান্নাত হারাম করে অর্থাৎ যাহ সে সিরোসাই থাকবে সুতরাং তার কবর আজাব থেকে শুরু কবর থেকে তার যেহেতু আজাব শুরু হবে সে আজাব তার থাকবেই এবং তার শাস্তি হবেই তাহলে বোঝা গেল যে না কবরের আজাবের আরেকটি কারণ হচ্ছে সেই থাকে আর নেফাকের বিষয়টি কোরআনে ক্যারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন মোনাফেখরা ফিদ্দার কিল্স ফালিম জান্নার যাহার নামে সর্বশ্রেষ্ঠায় থাকবে সুতরাং কুফুরি শিরিক নিফাক। সেগুলি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি সেগুলির মধ্যে আমরা গতভর্বে দুটি বিষয় আলোচনা করছি এক নম্বর হচ্ছে নামি ম্যানিয়ে বা সুগুলখড়ি করা এটা একটি কারণ যে কারণে ইমানদারদের শাস্তি হবে মনরূপভাবে পেশাব থেকে যথাযথভাবে রক্ষা না নিজেকে হেফাজত না করা এবং পেশাবে পেশাব অপবিত্র থাকা অপবিত্র অবস্থা অবৈত্র অবস্থায় দিয়ে থাকে শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করা এ কারণে অথবা অবৈত্র অবস্থায় অপ্রস্তুতভাবে থাকা না জেনে করা যেটা তার জানা দরকার ছিল এরকম অবস্থা সে অন্যায়গুলি করে তাহলে তার শাস্তি হবে বলে আমরা বলেছিলাম অর্থাৎ পেশাব থেকে পেশাব থেকে পবিত্র না কবর আজাব হওয়ার একটি কারণ বলে হাদিস হাদিসটি উল্লেখ করেছি বিভিন্ন বলেছেন তোমরা তোমরা কবর আজাব থেকে নিজেকে রক্ষা করো কারণ অধিকাংশ কবর আজাব এই কারণে হয়ে থাকে কারণ কেউ যদি তা চলা হয় না তা পাঁচ শক্ত চালাতে হতে পারবে না তার ভুলোটাই ভুল হচ্ছে এই জন্য এই বিষয়টি গুরুত্ব সাথে দেখা দরকারিম আল্লাহ তালা যখন নির্দেশ দিয়েছেন ইয়াঈল এর মধ্যে রিসারতের নির্দেশের মধ্যেই পবিত্রতা অর্জন করার কথা বলা হয়েছে এবং মানুষের শরীরে কাপড় পবিত্রতা কাপড়ের পবিত্রতা যেন থাকে কোরআন একাডেমি সেই নির্দেশনা দিয়েছে রসুল্লাহলাম পর্যন্ত সেই নির্দেশনা দেওয়া হয়েছে আর রসুল্লাহলাম হাদিসটা আমরা পেয়েছি যে তিনি বলেছেন যে এই দ্বিতীয় লোকটি সে তার আজাব হচ্ছে কারণ সে পেশাব থেকে নিজেকে আত্মরক্ষা করতো না বরং পেশাব নিয়ে সে অবস্থান করত। সমান দর্শক বিন্দু আমরা আরো দেখতে পাই যে তৃতীয় যে কারণে তৃতীয় চতুর্থ যে কারণে কবর আজাব হয় তার মধ্যে একটি হচ্ছে সরকারি সম্পদ সম্পদ জনগণের সম্পদ আত্মসাত করা যে সম্পদের মালিক বহু মানুষ বহু অর্থাৎ বলতে পারেন অনেকেই যে সব যে সম্পদের মালিক সেই সম্পদ যদি কেউ আত্মসাত করে তার জন্য তার শাস্তি হবে ওটা কবর শাস্তি হবে বলে রসুল্লাহ আসলাম ঘোষণা করেছেন হাদিস আমি রসুল পেলাম রসুল্লাহামকে বলতে তিনি বলতেছিলেন তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস আমি মনে করলাম যে আমাকে বুঝি তা বলছেন ফকা রসুল্লাহ আহাদস্তু সৈয়ান এর রসল আমি কি নতুন কিছু করেছি নাকি যে আমাকে আপনি কথা বলছেন আমার জন্য আফসোস আমার জন্য আমার আপনি এই কঠিন শব্দ কেন ব্যবহার করছেন তখন রসল্লাহ সাল্লাসাল্লাম বললেন এটা কি অর্থাৎ কাল আফ তামিনী আবুর আফ বললেন যে আপনি তো আমার ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন এবং আফসোস প্রকাশ করেছেন রসল্লা সাল্লাহ আসলাম বললেন না তোমার থেকে নয় ওলা কিন শহে বাহাজাল কবর বরং এই কবরবাসী নিয়ে আমি আফসোস প্রকাশ করেছি বারাস্তুসাইয়ারাবানি ফুলান আমি তাকে অমুক গোত্রে তার জাকাতের সম্পদ আনার জন্য পাঠিয়েছিলাম চাকরি দিয়ে পাঠিয়েছিলাম ফাগাল্লা দের সে একটি দেরা একটি চাদর সে চুরি করে নিজে আত্মসাত করেছে আমাকে যে পৌঁছায়নি দৌর রে আল আন মিস হাফিন্নার चादर टाइम चूरी कर चूरी कर देखने लेफ्ट कम्बलटा तरह जहां नाम आगुन हो तरह आजब दीचे मुस्सद अहमद हादीशी एस वर्णना हादीशी बोझा गया गलूल कारण शास्ती है অন্য একটি হাদিস রসোল্লা সাল্লাম কোন এক যুদ্ধের তারপরে মারা গেল সাহাবাহাম বলে উঠলেন যে জান্নাত জান্নাত যুদ্ধ যুদ্ধ যুদ্ধের যুদ্ধক্ষেত্র থেকে এই ফিরেছে অর্থাৎ জেহাদ থেকে ফিরেছে কিন্তু রসোস্লাম বললেন যে না আমি দেখতে পাচ্ছি যে যে একটি চাদর চুরি করেছে একটি কম্বল চুরি করেছে কম্বলটি তার উপরে আগুন তার উপরে তার উপরে আগুন জাহানামের আগুন তার উপরে প্রসারিত হচ্ছে তার উপর দিয়ে জাহা নামের আগুন কম্বলটি আগুন হয়ে তার দেখা দিয়েছে একথা শোনার পর সাহবায়ক রাম প্রত্যেকে তার কি পিতা পর্যন্ত এটি দিয়ে জমা দিয়ে দিল যে আমার কাছে এটা ছিল আমার কাছে এটা ছিল কার কাছে সুতা থাকলে সেটাও সে জমা দিয়ে দিয়েছে ভয় যে এটা এর জন্য যদি শাস্তি হয়ে থাকে মূলত সরকারের সম্পত্তি যারাই এভাবে বাজেভাপ্ত করছে আত্মসাত করছে তাদের প্রত্যেকের এর জন্য শাস্তি হবে এটা কবিরা গুণা যতক্ষণ তবা করে বা ফেরত না দেয় ততক্ষণ পর্যন্ত করে সেটা ফেরত না দেয় ততক্ষণ পর্যন্ত সেটা কবিরা গুনেস্ত অবস্থা মারা গেল সেটা তার জন্য শাস্তির কারণ হবে বিভিন্ন হাদিস থেকে আমরা সেটা পাই পঞ্চম যে কারণে শাস্তি কথা হাদিসে আসে কব আজাহর কথা হাদিসে আসে তা হচ্ছে অহংকার করে নিজের কাপড় টাকনুর নিচে লম্বা করে দেয়া অহংকার করে টাকরুর নিচে চাদর কাপড় লম্বা করে দেয়া সেটা জামা হতে পারে সেটা লুঙ্গি হতে পারে পাজামা হতে পারে প্যান্টও হতে পারে যেটাই হোক উপর থেকে যে জিনিসই নিচের দিকে লম্বা করে দেওয়া হবে সেটার সেটা কেউ নিচ থেকে আবার চালাকি করে যদি কেউ ফরে সেটা একই বিধান অর্থাৎ তাকে সেটার জন্য শাস্তি তাকে বলেছেন একটি লোক অহংকার তার কাপড় লম্বা করে দিয়েছে এবং কাপড় লম্বা করে দিয়ে হাঁটছিল ए अवस्था अवस्था जमीन के लिए धसे गमी से अवस्था शब्द जमीन भी क्या शासि बलबत् इजार शब्द उल्लेख कर मानुषे ऊपर दिक्कत जाटाईजार लुंगी साधारणत मानुषिक गु भेद कर हुकुम राखी कारो সব বা কাপড় যদি উপর থেকে লম্বা করে দেয় যেমনি হবে পোশাক অনুরূপ ভাবে সেটারও একই বিধান যদি টাকরু নিচে যায় সেটাও কবিরাগুণ হবে এবং কবর আজ কারণ হবে অনুরূপভাবে যদি কেউ প্যান্ট প্যান্ট কেউ টাকর নিচে দিয়ে দেয় সেটা যদি পায়জামা কেউ টাকরু নিচে দিয়ে দেয় সে একই বিধান হবে অর্থাৎ সেটাও কবিরাগুন হবে এর জন্য তাকে শাস্তির কথা হাদিসে তাকে শাস্তি পেবে বলে হাদিসে বর্ণনা করা হয় যদি না সে যদি না বা যদি না তারা এর জন্য তবা করে আমল্লার কাছে ফিরে না আসে ষষ্ঠ যে কারণে কবরে আজাব হওয়ার কথা হাদিস বিভিন্ন হাদিসে আসছে তা হচ্ছে যে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি ঋণ নিয়ে মারা যায় তাহলে সেটা তার জন্য কবর আজাব হিসেবে দেখা দিবে আসছে রসোল্লা সাল্লাহাম রসুল্লাহ সাল্লামের সাহাবি সাহাদানু বলেন যে তার ভাই মারা গেল সেই তিনশো দেড়হাম ছেড়ে গেল আহ তারা তারেকা বা তার উত্তরাধিকার হিসেবে রেখে গেল এবং কিছু পরিবার রেখে গেছে তিনি বললেন যে আমি ইচ্ছা করলে আমি তিনশো তার পরিবারকে দিয়ে দেব তখন রসোল্লা সালাম বললেন যে তোমার এখনো আবদ্ধ হয়ে আছে আনহু তুমি যাও এবং তার থেকে সেটা আদায় করে যতক্ষণ আদায় করা হচ্ছে ততক্ষণ সে মুক্তি পাচ্ছে না তো এরপর সাহাবি বললেন সাহাদি ইতওয়াল বলেন যে আমি গেলাম এবং সেটাকে পরিপূর্ণ আদায় করে দিলাম তারপর রসল্লাগাছে আসলাম তখন রসুল্লা সাল্লাই বললেন যে রসুল্লাহামকে আমি বললাম সবই আদায় করেছে দুই দিনের মতো জিনিস আমি আদায় করতে পারিনি আমি বাকি রেখেছি সেটা মহিলা দাবি করছে তার কোনো প্রমাণ নেই তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আতিহা মহিলাকে দান করো বা ইন্যাহাম হেক্কা সে সত্যবাদী সত্য কথা বলেছে অফিরতিন সোহাদ সত্য কথা বলেছে অন্য বর্ণায় আসছে যে ততক্ষণ পর্যন্ত আদায় অন্য এক বর্ণা আর সসুল্লাহামের কাছে এক ব্যক্তির জানাজা নিয়ে আসা হল রসুল্লাহ জানাজা পড়লেন না বলেন যে তার জানাজা দেওয়া যাচ্ছে না কারণ সে ঋণগ্রস্ত আছে তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললো রসুল্লাহ এই ঋণটা আমি পরিশোধ করবো রসুল্লাহ সাল্লাহাম তার জানাজা পড়লেন এবং এর পরবর্তী যখনই দেখা হতো বলে তুমি কি ঋণ পরিশোধ করেছো যতক্ষণ পর্যন্ত পরিশোধ করেনি ততক্ষণ পর্যন্ত রসুল বারবার তাগাদা দিচ্ছিলেন এরপর একদিন এসে লোকটি এসে বললো যে হ্যাঁ আমি সেটা পরিশোধ করেছি রসুল্লা সাল্লাম তখন বললেন আল আন বারাদা জিল্দু এখন তার চামড়া শান্তি পাচ্ছে অর্থাৎ একদিন আজাব হচ্ছিল এখন তার চামড়া শান্তি পাচ্ছে রসুল্লাহাম সেটা বললেন বোঝা গেল যে কারণে কবর আমরা দেখি ঋণগ্রস্ত হয়ে মারা যায় ঋণের ব্যাপারে গুরুত্ব দেয় না সরকারের ঋণ বেসরকারি সব বিভিন্ন মানুষের ঋণ কথার ঋণ কত রকমের ঋণ আমরা নিয়ে কবরে চলে যাচ্ছি সেই বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার এই ঋণগুলো কবর আজাবের একটি কারণ বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে অনুরূপ সপ্তম যে কারণ হাদিসে আসছে আল্লাহর কিতাবকে গ্রহণ করে তারপর সেটা সেটাকে সেটার উপর আমল না করে রেখে দেয়া এবং ঘুম থেকে এবং ঘুম থেকে ঘুমিয়ে থাকা সলাৎ ফরজ সালাতের জন্য সময় ঘুমিয়ে থাকা এই দুটি কারণে একই হাদিসে আসছে হাদিস সামর আবিন্দ রম্বায় এক হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহাম বলেন যে আমার কাছে দুজন ফেরত আসছে এসে আমাকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় রওনা হয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছে আমি সেখানে দেখেছি যে একটি লোককে তার মাথার উপর দিয়ে পাথর দিয়ে তাকে মাথাকে মাথাকে চূর্ণ বিচ্ছুন্ন করা হচ্ছে তখন জিজ্ঞাসা করা হলো এ লোকটিকে তখন রসল্লা সাল্লি সাল্লাম কে জানানো হলো যে ও লোকটি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন গ্রহণ করেছে কিন্তু কোরআনকে ওপর আমল করেনি কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআন জেনেছে তারপর ছেড়ে দিয়েছে এবং লোকটি ফরজ সলাদ থেকে ঘুমিয়ে থাকত এই তারে তার শাস্তি হচ্ছে কারণ সে এর বিপরীতে যে কোরআনকে বাদ দিয়েছে একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে ফরজ সলাদ থেকে ঘুমিয়ে থাকতে দুইটি কারণ কারণে দুইটির দুইটি গুনার কারণে তার উপর শাস্তি হচ্ছে এর থেকে বোঝা গেল যে এই জাতীয় গুণা কবিরের গুণা এবং এর কারণে কবরে আজাব হয়ে থাকে এই জন্য এই জাতীয় জিনিসও আমাদের পরিত্যাগ করতে হবে কোরআনে করিমকে যথাযথভাবে কোরআন করিমকে জেনে তারপর আমল করতে হবে এবং ফরজ সালাদ থেকে ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে এসে গেলে ভিন্ন কথা কিন্তু ইচ্ছা করে ঘুমিয়ে থাকলে সেটাও কবিরা গুনা হবে এবং এজন্য কবরে শাস্তি পেতে হবে বলে সাল্লাহম বলেছেন অন্য একটি হাদিসে আসছে যে অষ্টম যে কারণে কবরে আজাব হবে সেটা অন্য একটি হাদিসে আসছে সেটা হচ্ছে মিথ্যা কথা বলা हादी आज दो फा जो रसोल्लाम के घुमे घुमे स्वप्नर मध्य नहीं ग तक ता देखिए लोक के लोक चोल के काटा काटा काटा कान काटा चोख काटा नाक काटा से भाव देखार कारण रसुल शासि देखना रसुल्लाम के जाना हलोकटि एम एक व्यक्ति जे व्यक्ति কোনো একটি মিথ্যা কথা বলতো আর এই মিথ্যার প্রসাহ লাভ করতে বিভিন্ন জায়গাতে কি যার কারণে বিভিন্ন ফেতনা তৈরি হইতো সমস্যা তৈরি হইতো রস উল্লাহলামকে জানানো হলো তার সম্পর্কে এগুলি হচ্ছে মূলত মুনাফেকদের কাজ মুনাফেকরা মিথ্যা বলতো আল্লাহ তালা কোরআনকারী মুনাফেকদের সম্পর্কে বলেছেন যে অল্লাহ ইয় শাহাদু ইন্ন হুমলে ক্যাদিবন মিথ্যা আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে এরা মিথ্যাবাদী এই এই জাতীয় মুনাফেকদের চরিত্র যাদের হবে এবং সেটার জন্য কবরের শাস্তি পেতে হবে নবম যে কারণে কবর কবরের শাস্তি হবে বলে হাদিসে আসছে সেটা হচ্ছে বেবি চাপ সমাজ লম্বা হাদিসে এসেছে যে ফান্তালাক রসুল্লাহম বলেন যে স্বপ্নে আমাদের আমাকে নিয়ে গেল যাওয়া হলো নেওয়া হল আমি সিটার নূর আমি একটি তন্দুরের মতো যেখান থেকে চুল্লির মতো চুল্লির মতো যা স্থানে নেওয়া হলো এবং বলা হলো যে এর মধ্যে অনেক শব্দ চিৎকার শুনতে পাচ্ছিলাম তো আমি তাকে দেখলাম পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় আছে এদের আগুন তাদেরকে চৌদ্দিক থেকে ধেয়ে আসছে এ আগুন যখন আসে তখন তারা চিৎকার করতে থাকে এই হাদিসের মধ্যে বোঝা গেল যে এরা কারা হাদিসের শেষে জিজ্ঞাসা হাদিসের শেষে এসেছে যে নসুল্লাহ আসালাম জিজ্ঞাসা করলেন যে তোমরা তো আমাকে এত লম্বা রাত আমাকে নিয়ে এত লম্বা সময় সফর করেছো এখন আমাকে বলো যে এরা কারা যাদের উপর এই শাস্তি প্রবর্তিত হচ্ছে তখন ফেরস তারা তাকে জানিয়ে দেওয়া হলো নসুল্লাহ আসলামকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা বেবিচার করে তাদের হালাল থাকার পরও হালাল থেকে তারা মুখ ফিরিয়ে দিকে তারা যায় সে সমস্ত মহিলা সেই সমস্ত বেবিচারী নারী এবং পুরুষ এদের উপর এই শাস্তি হতে থাকবে दशम जो कारण शास्ति हार क्या कुर कौरान, ने पाई हिल रेबा सूद घोर जो सूदर शास्त्री बेपारे हादीएस कुरने करीम आल्लाहिम कुरने करीम आल्ला न एकडेमी सवधान कर अनुरूप भाव हादसे आसोल ओई हदीस आस हदीसमी जम्मुदार जुन्दूबरबी विषय आलोचना करोक रक्त रक्तर मत নদীতে সাঁতার দিচ্ছিল আর যখনই পাশে আসছিল একটি লোক তার উপর দিয়ে কাছাকাছি আসার পরে পাথর মেরে তাকে দূরে সরিয়ে দিচ্ছিল জিজ্ঞাসা করা হচ্ছিল সবশেষ জিজ্ঞাসা করলাম এই লোকটি কি কেন শাস্তি দেওয়া হচ্ছে তখন বলা হলো যে লোকটি ওই ব্যক্তি যে সুদ খেত সুদের কারণে তার উপরে শাস্তি প্রয়োগ করা হয়েছে সমান দর্শকবিন্দু আমরা ইশা আল্লাহ এই বিষয়ে আরও যে সমস্ত কারণে শাস্তি হয়ে থাকে কোন হাত যে সমস্ত জিনিস আসছে সেগুলোর উপরে আরও আলোচনা করব পরবর্তী কোনো পর্বে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আখর জামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম